কায়েস ইবনু সাদ আনসারির রদিলাহ তালান্ন হতে বর্ণিত আর তিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর পতাকাবাহী তিনি হজের সংকল্প করেন তখন তিনি মাথার চুল আঁছড়িয়ে নিলেন